بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سجئات أعمالنا من يهده الله فلا مظل له ومن يظلله فلا هادي له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 وكل بدعة ظلالة وكل ظلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اتمنوا স জিদন কুফর তফ্রীক ব তফ্রিক বল মুি মন হলস لِمَن حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِن قَبْلُ وَلَيَحْلِفَنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق من أول يوم أحق أن تقوم فيه জলুন্ত হরু বলা মুনা সভাপতি সাহেব উপস্থিত অলমায় রাম सामने तोबारम्बर आयात तेलावी आयातर मध्य आजकल आलोचना सीम रखते चाह सुर এ দুটি আয়াত এবং পরের আরো দুটি আয়াত একটি বিশেষ প্রসঙ্গে অবতীর্ণ হয় মসজিদ তৈরি করা খুব নেক কাজ এটা কে না জানে রসুল সাল্লাহ আলি সাল্লামের সাদ করেছেন মসজিদ मस्जिद तैरी कर मस्जिद तैरी कर अंश ग्रहण कर तो आलदा क्यों ओर मध्य आलदा भावे आलदा घर तैरी शांति सारा जाना शांति संगे को एक आलदा शांति আলাদা রেস্ট হাউস বন্ধগণ তাহলে এই মসজিদ এটা কত জরুরি আর আমরা তবলিগের কাজ করতে গিয়ে যে থাকি কোথায় মসজিদই এই মসজিদ এত জরুরি হওয়ার পরেও কিন্তু মসজিদ দুই প্রকার দুই প্রকার মসজিদ कार मस्जिदे वर्णन आज के, के बक्त रसुल तबुक युद्धे जाबुद अत्यंत मारत्क युद्ध जरा रसुलर बुद्धे मुसलमान देर बुद्धे युद्ध करब तर सं तीन कर दू लाख जदि मरे जाए पंगु हो जाए रिजार्व आर दुई लाख सैन्य मुसलमान संगे युद्ध कर তিন লাখ সৈন্য মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লাম সকল মিলিয়ে মাত্র চল্লিশ হাজার লোক নিয়ে এই যুদ্ধে যাচ্ছেন তাহলে কোথায় ৪০ হাজার আর কোথায় তিন লাখ বন্দগন তারও পরে লাহ ইহ তারাও বলে মুহাদুর রসুল তাহলে এরা কি হলো মুসলমান হল না মুসলমান হল তাই তো আল্লাহ এর সাথ করেন এই ধরনের এক দল লোক হে নবী তুমি তোমার মুসলমান তোমার উন্মতের সামনে আসবে আমান হে মুসলমান হে নবী শুনে রাখো এক দল লোক নবী তোমার কাছে মুসলমানেরা তোমাদের কাছে এসে বলবে যে আমরা আল্লাহর উপর ইমান এনেছি আমরা কেয়ামতের উপর ইমা নিছি এনেছি আমরা মুসলমান আমরা ইমানদার আমাদেরকে বিশ্বাস করো আল্লাহ ডেকে বলছেন বিম ওরা যতই নিজেদেরকে ইমানদার বলে দাবি করুক আর চিৎকার করুক আমি তোমাদের প্রবু আল্লাহ বলছি ওর একটাও মুসলমান না হুম বিমিনী দিয়দীনা আমানু ওরা নিজেদেরকে মুসলমান বলে কেন ওরা মুসলমান বলে আল্লাহকে ধোকা দিতে চায় যারা ইমানদার তাদেরকেও ধোকা দিতে চায় কি বলে ধোকা দিতে চায় যে আমরা কাফের তাই না কি ওরা ধোকা দিতে চাই এই বলে যে আমার না আমরা ইমানদার তাহলে এক দল লোক এমন আছে যে তারা আসলে ইমানদার নয় निजा ईमानदार ईमानदार बोलेदारे धोखा दी जा रु एक दल ईमानदार तबुक युद्धे जरा आसलीमार नार्थ हासिल करार्ज ईमानदार सेजे आगे जत युद्ध ताकमे गे हिरलिया मत बड़ बार संगे मुसलमान देर युद्ध और তিন লাখ সন্ধ্যের মোকাবেলায় চল্লিশ হাজার লোক সে নিয়ে যাবে ও একটাও মদিনায় আর ফিরে আসতে পারবে না তারা যখন মোদিনায় ফিরে আসতে পারবে না তখন মোদিনার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা করা উচিত তার কারণ ওরা যখন আসবে না এই মোদিনা যেন আবার অন্য কেউ দখল করে না নিতে পারে কথা বুঝতে পেরেছেন नबी आसते मुसलमान रातए जाते मोदी मेरे मोदी दखलियार हवा उचित बोले हाँ ठीक बोलते जाए कि बसबो कथा बार्ता बोलो बो, তার কারণ রাস্তায় যদি কথা বলি মুসলমানরা যদি শুনেই ফেলে তাহলে তার নিস্তার নাই কোন এক দোকানে বসে যদি এই গোপন কথাটা বলি তাহলে ওই দোকানদার যদি মুসলমানদের দলে হয় তাহলে তা আমাদের তার রক্ষা নেই তাহলে আমরা আমাদের কথাগুলো মন খুলে বলতে পারি এর জন্য কি করা যায় আবু আমের নাম করে এই রকমের একজন মোনাফেক ছিল সে বলল যে সবচাইতে উত্তম উপায় হচ্ছে এই আল্লাহর ঘর বানাও তার মানে একটা মসজিদ তৈরি করো আজান দিব নামাজ পড়ব আর আমরা আমরা কথা বলব কেউ বুঝবে না এইরকম একটা মসজিদ তৈরি করো তাহলে আমাদের উপরে কেউ কোন রকমের সন্দেহ করতে পারবে না অতএব ওই নবীর বুদ্ধে ওই মুসলমানদের বুদ্ধে যত কথা আছে আমরাই হব হব ইমাম, আমরাই হবোমাই আমরাই হব মুক্তাদি, আমাদের কথা আর বাইরে যাবে না আর মুসলমানেরাও আমাদের মসজিদ দেখে কখনো সন্দেহ করতে পারবে না আমরা যদি আলাদা একটা ঘর তৈরি করি পরামর্শের জন্যে তখনই তো মানুষ জিজ্ঞাসা করবে এখানে কথা তোমরা বলছো কেন এখানে বসে তোমরা করছো কি একটা সন্দেহ হবে তো এভাবে আবু আমের রাহেব সে সবাইকে নিয়ে একটা মসজিদ তৈরি করল সে মসজিদে আজান হয় সে মসজিদে একামত হয় সে মসজিদে নামাজ হয় একেবারে আল্লাহ নবী যেভাবে জোরে আমিন বলেন ওখানেও সেই জোরে জোরে আমিন বলে ওখানে ওরা ফল্লা জাইন করে ওখানেও পায়ের সঙ্গে পা মিলিয়ে নামাজ পড়ে আর এক রকমের নামাজ পড়লে তো ধরে ফেলবে যে তাহলে বোধ এখানে অন্য কিছু হচ্ছে সব ঠিকঠাক করে একটা মসজিদ তৈরি করল এই মসজিদ তৈরি শেষ হয়ে যাওয়ার পর মোহাম্মদুর রসুল্লাহ আলহি ওসাল্লামের কাছে এসে বলল হুজুর তবুকে যুদ্ধে যাচ্ছেন এই যাওয়ার আগে আমাদের মসজিদটা তৈরি হয়ে গেছে এইখানে যদি আপনি এক অত নামাজ পড়িয়ে যেতেন তাহলে আমাদের জন্য সৌভাগ্য আল্লাহ নবী যদি ওই ঘরে গিয়ে নামাজ পড়েন তাহলে ওটা যে মসজিদ এতে আর কোন মুসলমানের সন্দেহ থাকবে না থাকবে না কি মনে করেন থাকবে না এই জন্য ওই ষড়যন্ত্রের ঘরটাকে মসজিদ হিসাবে রিকগনিশন দেওয়ার জন্য মসজিদ হিসাবে ওটাকে সকলের কাছ থেকে স্বীকৃতি আদায় করার জন্য আল্লাহ নবীকে দাওয়াত করেছে যে আসেন আপনি এসে এই মসজিদে একবার নামাজ পড়ে যান তাহলে উমাত্র বুঝুক যে আপনার তৈরি করা না হলেও আপনার অনুমতিতে আপনার ইমামতিতে এখানে নামাজ হয়েছে অতএব এটা আসলেই মসজিদ আল্লাহর নবী বুঝলেন এখন সময় নেই আপনার যাত্রার সময় হয়ে গেছে ওই মসজিদ সম্পর্কে কোন চিন্তার দরকার নাই আপনি আল্লাহর পথে আপনি বেরিয়ে যান দেখতে ওটা মসজিদ আজানো মসজিদের আজান একামত একামত জামাত জামাত সব ঠিক আছে রসুল সাল্লাই সম্পর্কে ওদের ধারণা ওই তবুকের যুদ্ধ থেকে রসুল তার ফিরে আসবে না অতএব ওই মদিনাহার মসজিদ সেখানে গিয়ে আমাদের মাতুব্বরী হয়তো চলবে না সব তো মরে যাবে না কিছু তো থাকবে म तबुके युद्ध विजय तार जुद्धे बीना जुद्धे एक रकम তারা মোদিনাওয়ার উপরে রাজত্ব করবে মোদিনাওয়ার উপরে প্রভুত্ব করবে মুসলমানদেরকে মোদিনাওয়ার থেকে তাড়িয়ে দিয়ে সেখানে এই হুদি এবং মনাফেকদেরকে পুনর্বাসন করবে এই ধরনের স্বপ্ন তারা দেখেছে কিন্তু যখন জানতে আসছেন। আল্লাহ সব স্বপ্ন শেষ এরা আবার চিন্তা করেছে তবুকের লোকেরা এই নবীকে কিচ্ছু করতে পারল না এখন যদি আমরা কিছু না করি এই নবী যদি জীবিত মদিনায় ফিরে আসে आल्लाये आल्ला सब देखें मना फेक्तु देखे एकटू देखे एक बुझे तो एक बोझे आल्ला रसुलर पथे बड़कर लम्बा एक गर्थ तैरी कर গর্ত তৈরি করে উপরে এমন ভাবে বালু সাজিয়ে রেখেছে যাতে করে মনে হয় যে এটা রাস্তা যেই আল্লাহ রসুল ওইখানে আসবেন ওই গর্তের ভিতরে পড়ে যাবেন চতুর্দিক থেকে পাথর মেরে আল্লাহ নবীকে ওইখানে শহীদ করে দেবে এই হচ্ছে ওই মসজিদের মুসল্লিদের নাকি মুসল্লিদের বুদ্ধি কাফেরদের বুদ্ধি কথাটা বুঝতে পেরেছেন তো ওই মসজিদে যারা আজাদ দেয় ওই মসজিদে যারা ইমামতি করে ওই মসজিদে যারা মসজিদে যারা মুসলি তাদের কাজ আল্লাহ জেব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলে আল্লাহ রসুল পথ পরিবর্তন করে মদিনা মনবরাতে চলে আসলেন অন্য পদ দিয়ে আসলেন আসার পর ওরা এসেছেন এসে বলছেন হুজুর যাবার সময় আপনি নামাজ পড়তে পারেননি আমাদের মসজিদে ব্যস্ততা ছিল আপনার অনেক যখন আল্লাহ আপনাকে ফেরত এনেছে এবার একটু চলেন আমাদের মসজিদে এক অপ্ত নামাজ পড়িয়ে আসেন আল্লাহ রসুল তো জানেন এই সময় আয়াত নাজিল হল হের ওটি মসজিদ নয় মসজিদে জেরার নবীকে হত্যা করার জন্য ওই মসজিদ তৈরি হয়েছে মুসলমানদেরকে হত্যা করার জন্য ওই মসজিদ তৈরি হয়েছে মুসলমানের দিন ইমানকে নষ্ট করার জন্য ওই মসজিদ তৈরি হয়েছে বিকৃত করার জন্যে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হাদিস কে করার জন্য ওই মসজিদ তৈরি হয়েছিল হে আল্লাহ নবী জানলেন তো ওই মসজিদে কোনদিন নামাজ পড়া যাবে না মসজিদ এ মসজিদ মুসলমানদেরকে শারীরিকভাবে মারবাত মারবার পরিকল্পনা করার জন্য তৈরি করা হয়েছে मस्जिदे दिन क्षति साधन करतम तैरी कर प्रकृत पक्षे मस्जिद नस्जिदे बला हम ভাইসব সব যারা আপনারা হজে যাচ্ছেন সেখানে নামাজ দেখবেন্লাহালের নামাজ আর এক মসজিদে ক্ষুদাহ হচ্ছে যে সোনো ভাই যারা তোমরা হজে যাবে আমার সাথে मोल्लीमरा जो नाम से नाम पढ़े पार्थक्य आदिनाराय नाम से नामा ठीक ना एक हजुर ददीिस पास कर इमाम बारो जन लोक के लिए हजे जा ও করেন মোদিনায় যে যেরকম নামাজ দেখবে আমাদের নামাজের সাথে মিল নাই তা আমাদের নামাজ ঠিক আছে ওদের নামাজ ঠিক নাই বলেন শুনলাম বন্ধুগণ মোদিনার নামাজ বেঠিক আর বাংলাদেশের বাইতুল মক্করামের নামাজ হলো ঠিক তাই না তো এটা কি ইমানের ক্ষতি না জুতো স্যান্ডেলের ক্ষতি মসজিদে গেলে অনেক সময় চোরেরা টুপি মাথায় দিয়ে মুসল্লিদের জুতো স্যান্ডেল চুরি করে না তাহলে এই যে মদিনার নামাজ ঠিক নয় আমাদের নামাজ ঠিক এ কথাটা বলা কি ইমানের ক্ষতি করল না জুতো স্যান্ডেলের ক্ষতি করল এইভাবে শুধু সামান্য নয় অনেক ক্ষতি সাধন তারা করে বন্ধগণ আমার ওই ঘটনার অনেক এমন সকল ঘটনা আছে যেগুলো বললে পরে শুনতে ভালো লাগবে কিন্তু আমাদের সেই সময় নষ্ট করার দরকার নাই जेलखान घट आर अपर अपर पार खुलार्धे मिनिसपिटल मध्य आनार चेस्ट कर আমাদের একটা মসজিদ আছে জায়গাটার নাম আবদুলের মোড় ওখানে আমাদের একটা মসজিদ মাসিক ইজতেমা ওখানে হয় প্রত্যেক মাসে একবার ইজতেমা হয় এইজতেমায় রাজাপুর নাম করে আর এক মসজিদ সেই মসজিদের যিনি ইমাম ও খতিব তিনি আমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য গেছে আরেকটি ছেলে তার দাখিল থেকে টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস হয়ে গেছে একজন খুলনা দারুল উলুম থেকে হাদিস আর একজন খুলনা আলিয়া থেকে টাইটেল ওখানে অন্যদের আলোচনা হওয়ার পর আর তগুলি প্রোগ্রাম দ্বিতীয় কোন মসজিদে আমরা যাব এটা শেষ করার পর আমার কিছু বক্তব্য সেখানে উঠলো আমি কিছু বক্তব্য রাখলাম বক্তব্য রাখার পর রাজাপুর মসজিদের ইমাম তার নাম মৌলানা মুরাদ সে বলল যে আমিও কোরআন হাদিস কম পড়ি নাই পড়েছি কিন্তু কোরআন হাদিসকে এভাবে বুঝবার আমাদের কোনো তৌফিক হয় না এই মুরাদুজ্জামান আহলে হাদিস হয়ে গেল এই মসজিদের পরিচারক আব্দুল হালিম সাহেব নেবির অফিসার পক্ষ থেকে আমাদের দেশ থেকে যে সকল নেবাল অফিসাররা গিয়েছেন তার একজন কয়েতে ওখানে নামাজ দেখেছেন বাড়ি এসে ওই রকমের নামাজ পড়তে ইচ্ছা করে কিন্তু মসজিদ তো পায় না মুরাদ এসে বললো पढ़े से नमज भूल शुद्ध नमज की मुरदुजामान शुद्ध नाम पढ़े देखो नामजी कड़े आसकार अनुमोदन আপনি আজ থেকে আহলে হাদিস তিনি বললেন যে আজ থেকে আমি আহলে হাদিস মুরাদ আর এই আব্দুল হালিম সাহেব দুইজন আব্দুল হালিম সাহেবের ছোট ভাই এলেন তিনি ওই চাকরি করেন করেতে বললেন এই মসজিদ এই মসজিদের খাজনা এখনো আমরা দিচ্ছি বাপ দাদা চোদ্দ পুরুষ মসজিদ তৈরি করেছে কিন্তু মসজিদের জন্য খারিজ করে নাই অতএব সারা জাগার যে খাজনা দিতে হয় সেই হিসাবে আমাদের আর এখনো আমাদের আমাদের নামে দাখিল কাটি সব জায়গার সঙ্গে এর এই মসজিদ আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম এর মধ্যে আমার যতটুকু যারা আছে আমি মসজিদের নামে অর্ফ করে দিলাম আবদুল হালিম বলল তুমি যদি দিতে পারো তাহলে আমিও দিলাম চলে আসছে আমার কাছে যা আমরা এই মসজিদ বক্ফ করে দিতে চাই এর রেজিস্ট্রেশনটা কেমন হবে যে চিরদিন কেবল মাত্র হাদিসদের থাকবে আর কারো কাছে নাই এই দলিলটা কিভাবে দলিল দলিলের নমুনা তাদেরকে দিলাম তারা গিয়ে আহলে হাদিস মসজিদের নামে এই দলিল করে দিলেন ওই মসজিদে চরমনার পীর সাহেবদের ছিল আড্ডা জেকের আড্ডা তারা বললেন ভাইসব এই লম্বা লম্বা জেকের আর গোল গোল জেকের চলবে না এখানে একমাত্র আল্লাহ এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওমের তরিকা অনুযায়ী এখানে নামাজ হবে জেকের হবে সবকিছু হবে যদি আপনারা চান আমাদের সঙ্গে শরিক হন আর যদি না চান তাহলে আমাদের করবার কিছু নাই আমরা মসজিদ তৈরি করেছি বলে মিথ্যা কথা মসজিদ আমরা তৈরি করেছি আমাদের বংশের মধ্যে থেকেই এর ইমামকে বেতন দেওয়া হয় আর ঘর আমরা তৈরি আমরা তৈরি তার মানে আমরা এই মসজিদকে আবাদ করেছি বলে কি করেছেন ওর নামাজ পড়ি আমরা ভালো কথা এই নামাজটা শুদ্ধ করে পড়ে না এই মৌলানা মুরাদুজ্জামান আর আব্দুল হালিম বংশের সকল লোকদেরকে ডেকে বলল যে মসজিদ আহলে হাদিসদের জন্য আমি ওয়ফ করে দিয়েছি এই দলিল তোমরা দেখো তোমরা কি নামাজ আমার এখানে পড়বে না পড়বে না তারা বললো হ্যাঁ আমরা নামাজ পড়ব কিন্তু আমাদের একটু জানাশোনার আছে আমাদের জানতে শুনতে হবে বলে হ্যাঁ জানতে শুনতে হলে সত্যি তোমাদেরকে জানবার শুনবার ব্যবস্থা করবো আমাকে ডাকল কিন্তু শুরু করবে তখনই পিঠান শুরু করে দিতে হবে তখনই মার শুরু করে দিতে হবে বুঝতে পারেছেন। এই যে মার শুরু করে দিতে হবে এর পরামর্শ হলো কোথায় মসজিদে এক মসজিদে পরামর্শ হলো যে আরাক এক মসজিদে আক্রমণ করতে হবে এই দুটো মসজিদকে সমান পার্থক্য আছে ওটাও দেখতে মসজিদের মতো আর এটাও দেখতে মসজিদের মতো একটা মসজিদ আল্লাহর ঘর আর একটা মসজিদ মুনাফেকের ঘর कथाटे स्पष्ट हल एक मस्जिद मोनाफे घर तैयारी अल्लाहर रसुल तक अल्लाह तला हुकुम दिले तकुम फी आबादा मोनाफे घर मस्जिद मत देखा गल से नाम पढ़ा जा তাই আমাদের চলবে আল্লাহ তার তো আগে পিছনের সকল গোনা খাতা তাই না অতএব আল্লাহ নবীর নয় নাইবার চললো কিন্তু আমরা উন্মত আমাদের বোধহয় মাঝে মাঝে চলবে শারীরিক নির্যাতন করার জন্য যে সকল মসজিদে এই ধরনের পরামর্শ হয়তা সেখানে আল্লাহর নবীকে নামাজ পড়তে নিষেধ করেছেন কিন্তু ফাঁকে ফাঁকে আমাদেরকে বোঝায় পারমিশন দিয়েছেন তাই নাকি ফুল বাড়িতে যে মসজিদ তৈরি হতে যাচ্ছে এই মসজিদ তৈরি হওয়ার আগে আমাদের জন্য যত মসজিদ আছে সকল মসজিদে তো হাত তুলে দোয়া খায়ের হয়েছে তাই না কি হয়েছে নাকি হয়েছে মসজিদে হয়েছে আল্লাহিস এখানে একটি মসজিদ তৈরি করতে চাই তুমি তার তৌফিক দাও এইরকমের পরামর্শ হয় নাই কথা বলেন না কেন হ সম্ভব যাতে করে ফুল বাড়িতে হাদিসদের মসজিদ না হয় এইটা হইছে কোন বাড়িতে সেই আল্লাহর ঘর যেটা আল্লাহর ঘরের মতো দেখা যায় কথা খুব তিক্ত তাই তো কথা খুব খারাপ তো এই খারাপটা আমি বলেছি না আল্লাহ তালা নিজে বলছেন বল্লি নত্তাখাজু মসজিদ অঞ্জল আপনাকে আমাকে জবাবদারি করতে হবে যে ওই অত বড় বাজারে আর এত হাদিস থাকতে সেখানে কেন মসজিদ তৈরি হয় নাই আজ থেকে আমার মনে হয় ছয় বছর আগে আমি বলেছিলাম যে আমাদের একটি হচ্ছে মসজিদ আপনার আমার সকলের এসেছে এসেছে না আসে নাই এসেছে এ আল্লাহর দাবা তৌফিক একদিকে মনাফে যেমন মসজিদ তৈরি করেছে আল্লাহর দিনের কথা এইভাবে মাইক্রোফোন দিয়ে আমরা আমাদের কথা বলতে পারবো না পারবো না তাহলে ওখানে এই তবলিগের কাজ করার জন্য এইরকমের একটি মার্কাজ এবং কেন্দ্র আমাদের দরকার আছে না নাই এই জামাত এই তবলিগি জামাত আর আমরা সকলেই এর জন্য মনে প্রাণে চেষ্টা করব না করব না বন্দগণ আমরা তবলিগ ছড়িয়ে দিতে চাই রাজাপুরের ওই মসজিদ সেখান থেকে যারা ওই লম্বা লম্বা জেকের করেন গোল গোল জেকের করেন তারা বেরিয়ে গেলেন আমরা সেখানে গেলাম আমাদের উপর আক্রমণের জন্য চেষ্টা করলো আমরা হুশিয়ার ছিলাম আল্লাহর রহমত ছিল সেদিন কিছু করতে পারে নাই এর মধ্যে রমজান এসে গেছে দ্বিতীয় রমাজানে তারা দুটো ছেলেকে রেডি করেছে বম নিয়ে আল্লাহর কি অশেষ মেহরবাণী एसार नाम जमी पे दिखाई देखे दूटो ऐले मस्जिद भरे गेट आम अपने बारिंदा आज क्योंकि सामने दिक्ट खोला ए दूटो ऐले मस्जिदे ना गए मस्जिद तलाय ग আমাদের এই দুটা ছেলে সন্দেহ করছে নিশ্চয় উপরের তালায় গেল ওই মসজিদের উপরের তালার থেকে সিঁড়ির ঘরে ওইখানে এক বোম ফেলেছে কিন্তু আমাদের এই ছেলেরা সঙ্গে সঙ্গে গেট আটকেই দিয়েছে যে जख पुलिस सपोर्ट करा मिस्टी जो खाना होता है सारि बाम नाम পুলিশে চা বিস্কিট খাওয়ায় না রসগোল্লা খাওয়াই তো নাকি তখনই এই শত্রুতে শুরু করেছে যে এর মূল ওই খালিশপুর ওইখান থেকে যদি নির্বুল করা যায় তাহলে আর কোনো মসজিদ আর হালে আদিস হবে না এই তবলিগি বন্ধ করো বুঝতে পেরেছেন অতএব যে মসজিদ ইমানের ক্ষতি করে মুসলমানদের ক্ষতি করে সেই মসজিদ কখনো মসজিদ হতে পারে না কিন্তু দেখতে সেটাও একটা মসজিদ আর যে মসজিদ মুসলমানের মাঝে ঝগড়া করতে যায় এরা বলতে পারে যে হাদিস মসজিদ আমরা এত মসজিদ তৈরি করি তার মধ্যে একটি মসজিদ তোমার একটু ঝগড়া করো অনেক জায়গা বলে ফেলে না এই এই মসজিদটা হয়েই আমাদের দেশে ঝগড়া সৃষ্টি হয়েছে বন্ধগণ। আমাদের মসজিদের নমুনা হচ্ছে তাই না কিন্তু নামাজটা পড়তে হবে বাইতুল মুকাররামের মত মসজিদ তৈরি করব মদিনার মসজিদের মতো আর নামাজটা হবে বাইতুল এ চলে अतए आल्लाह नबी जो मस्जिद तैरि मस्जिदे नाम नाम आगे ना बतुल मुकरमे नाम आल्लाबी आगे।, आगे ना अच्छा अल्लाह नबीर पर आज नाम तैरी है ये नामज तीस चार शत बाषाठी हिजड़ी এই যে নামাজটা পড়া হয় এই নামাজ পাওয়া যাবে কোথায় এই কুদুরীর এই নামাজ চারশো বাষট্টি আবিষ্কার হয়েছে সেই নামাজ আর নামাজ সেই নামাজ যে নামাজ নবী মোহাম্মদকে আল্লাহর ঘর কাবার পাশে শিখিয়েছিলেন নিজে তৈরি করিনি যে বাইল এসেছে আল্লাহর হুকুমে নামাজ শিক্ষা দিয়েছে সেই নামাজ আমি শিক্ষা করেছি আর তোমাদেরকে আমি সেই নামাজই শিক্ষাচ্ছি। এই নামাজ মদিনার নামাজ এই নামাজ রসুলের নামাজ এই নামাজ আল্লাহ নামাজ। এখন যদি আলাদা একটা নামাজ হয়। পৃথক এবং পার্থক্য দলাদলি যারা পরে আর নামাজ নিয়ে মসজিদ তৈরি করলো দলাদলি তারা করলো না মদিনায় যে নামাজ সেই নামাজ যারা পড়লো তারা দলাদলি করলো কথা বুঝতে পেরেছেন পার্থক্য এবং প্রভেদ সৃষ্টি হয়েছে দিকে এক মসজিদ ওইদিকে আর এক মসজিদ এই দুই রকমের নামাজ দুই শ্রেণীর লোকের আদায় করার কারণে মুসলিম জাহানের পতন হল বাগদাদ যারা এই চার শত বাষট্টি হিজরির নামাজ পড়ে তারা এক দলে আর যারা মদিনার নামাজ পড়ে তারা আর একদলে বাগদাদকে ধ্বংস করার জন্য শত বাষট্টি হিজরির নামাজ তারা হালাকু খানকে ডেকে নিয়ে আসলো বাগদাদের পতন হলো হাজার হাজার মানুষ মারা গেল নামাজ এত ছোট জিনিস নয় চল্লিশ হাজার মাদ্রাস হাত জোলে পুড়ে শেষ করে ফেলেছে এই সংঘর্ষে কি ওই মসজিদে জরে আমিন বলে এই মসজিদে আসতে আমিন বলে তো দল আমিনের একটা জোরে আমিনের একটা না হাত তোলার একটা আর হাত না তোলার একটা বারো তক্পিরের একটা আর ছয় তকবীরের একটা হলো কি হলো না উল্লাদিন दलदल दलादलि कार संगे नबी मोहम्मदी नामज पढ़े ओ नाम जे दल पढ़े ओ दल संगे कोई दल संगे शत्रुता मनोभव है दला दलिरा चल्लाबी कर আল্লাহ যেভাবে নামাজ পড়েছেন সেই নামাজ আমরা মুসলমানদের মধ্যে আলাদা নামাজ যারা তৈরি করতে চায় আলাদা যারা হতে চায় হে নবী তুমি তাদের ওই মসজিদে আবাদা সেই মসজিদে নামাজ পড়বে না আমরা পড়তে পারবো মাঝে মাঝে কুফর শব্দের অর্থ হচ্ছে গোপন করা কুফর শব্দের আসল অর্থ কি গোপন করা আচ্ছা আপনি টাইটেল পাস করেছেন আপনি কি কখনো তার ভিতরে বোখারি শরীফ পড়েছেন বলে ব্যাটা বোকা কোথাকার বোখারি শরীফ না পড়ে পড়েছি। আচ্ছা ওর ভিতরে আমিন আসতে বলতে হবে এই রকমের কোন হাদিস আছে না বোখারি শরীফে নাই হুজুর তো শরীফ এ যে আসতে আমিন বলার কথা তো তা আমিন কি বলার কথা আছে বলে আছে কেমন বোখারি শরীফ আছে জোরে আমিন বলার কথা বলে হ্যাঁ তো হুজুর আপনি ডবল টাইটেল এই পাঁচ বছর ধরে ইমামতি করছেন নিজেও কোনো দিন জোরে আমিন বললেন না আর আমাদেরকেও দিন বললেন না যে আল্লাহর কেতাবল কোরআন এর পরে আমিন বোখারি আছে বললেন না কেন বলে এই তো আপনি আপনি কি আপনি কি লাম নাকি বলে না আহিস বলে না বলে কি আপনি কি লামি এইভাবে বলে না বলে না তাহলে বুহারির মধ্যে মুসলিমের মধ্যে জোরে আমিন আছে এই কথা যে সকল মসজিদগুলোতে বলে না ওই মসজিদই কি মসজিদী মসজিদ ইমানের ক্ষতি করে আমলের ক্ষতি করে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহিম বলেন ইরাম মানেল ইমাম ইমাম যখন আমিন বলে ফিনু তোমরা তখন আমিন বলো ফাইনু মানুক আমিন দাম্বী ইমাম আমিন বলার পর যদি তোমরা আমিন বলো যারো ইমামের আমিন বলার সাথে সাথে আমিন বলার পর আসমানের ফ্রেস্তারো আল্লাহর কাছে বলে হে আল্লাহ এই মুসলমানের এখন এই আমিন বলে উঠেছে তাদের জীবনের সকল গোনা খাতা করে দাও এবং আরো কি বলেন জীবনের সকল গোনা খাতা মাফ হয়ে যায় এই হাদিসটি বোখারি শরীফে আছে আর কোন শরীফের কথা না কিন্তু কত যে ওয়াজ করে কি বলে ভাই আপনাদের হয়তো মনে আছে এই তো রবিউল আউয়াল মাস দুই তারিখ গিয়েছে। আমাদের এই মসজিদে আউ্ল মাসের বারো তারিখে মিলাদ হবে মনে আছে তো নাকি বলে না বলে রবিল আউ্ল মাসের এই মিলাদ এই মিলাদ যেন গত বছরের চেয়েতে আমরা আরো যা হক জমের সাথে করতে পারি তার জন্য বেশি বেশি করে চান্দা দেবেন এই অস্তবোধায় কোন মসজিদে হয় না হয় এইটাই হচ্ছে আমার পয়সা নিয়ে বেদাত করবে তার ওয়াজ কোথায় বসে হয় মসজিদে হয় না বাজারে বসে হয় না পুকুরের পরে হয় যে মসজিদগুলো এইভাবে দিন আর ইমানের ক্ষতি সাধন করার জন্য হয়েছে আল্লাহ কি বলেছেন তাজ মসজিদ গোপন করা হয় আল্লাহর নবী কি বলেছেন তাজ মসজিদ গোপন করা হয় আমাদা ওই কোনদিন হেলবি তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে না কিন্তু আমাদের মাঝে মাঝে একটু ফাঁক আছে আছে নাকি আমরা কি মাঝে মাঝে পারব নামাজ পড়তে পারবো না কুফরা যেখানে আল্লাহর দিন আল্লাহর কোরআন রসুলের হাদিসকে গোপন করা হয় এই এক ফুরুমানি গোপন করা খালি কি গোপন করে গোপন তো করছে তো করছেই যদি বলি হুজুর কি ব্যাপার সৌদি আরবে যখন আসে জোরে জোরে আমিন বলেন আমার এই সাক্ষী একজন আছে আর সৌদি একজন হুজুর আছে আমাদের দেশে দারুন হুজুর তো সৌদি আরবে যখন যায় তখন বাংলাদেশের বড় হুজুর দেখাতে হয় তো সৌদি আরবের হুজুরদের সঙ্গে যখন নামাজ পড়ে তোরা ফলিয়া দেন করে আর জোরে আমিন বলে অর্থাৎ সুন্নত মতো নামাজ পড়ে যে বাংলাদেশে আসে খালি মুখস্থ বলে আপনারা নামাজ পড়বেন ও অমুক কেতাব দেখে পড়বেন ও মুখ কেতাব দেখে পড়বেন। মানে আহলে আহদের কেতাব দেখে নামাজ আপনারা পড়বেন আমার না পড়লো মানে তিনি নাসির উদ্দিন আলমানি সাহেবের এই বই দেখে নামাজ পড়বেন আর নিজের নামাজ কিন্তু ওই রকমের না ওই রকমের নামাজ যে মদিনায় যায় আর মক্কা যায় ওই রকমের নামাজ পড়ে আর বাংলাদেশে ওয়াস করে যা কর তা বলো কেন কার কথা আল্লাহর কথা সাফ। तक करापर खबर दान अपनी लामजब मस्जिद अपनार दरकार नहीं जो आसें पड़ी नामजा से এই রকমের বহু মসজিদের সন্ধান আমার জানা আছে আপনাদের জানা আছে কিনা তা জানি না আমাদের মতো নামাজ পড়তে হবে আপনি আসবেন না বলে এখন বলতে পারেন যে আপনি আমিন ছাড়া আর কোন ওয়াজ পাইলেন না তাই তো বন্ধুগণ এমনে মাজ আর একষট্টি নম্বর পৃষ্ঠায় হজরতে আয়সা সিদ্দিক এবং হজরতে আব্বাস বলেন শোনো মা হাসদত কুমল মা হসদালা আমিন ইহুদিরা তোমাদের উপরে সব যে কাজটায় বেশি রাগ হয় তাহলে জোরে আমিন বলা জোরে আমিন বললে ইহুদিদের সব বেশি রাগ হয় এই যে মসজিদ যেখানে আপনি কোরআন এবং হাদিস মোতাবেক নামাজ পড়তে যাইবেন কোরআন হাদিসের খুদ্মা শুনতে যাবেন কিন্তু উল্টো আপনাকে ঘাত আর পদিপাতে চলে আসতে হবে সেই মসজিদ মসজিদ বলে গণ্য হতে পারে না দেখতে মসজিদ কিন্তু আসলে কি ওটাও মনাফিকদের ঘাঁটি কম বইনী এই সারা বাংলাদেশে আমাকে সবচেয়ে বড় দোষ দেয় বাপ বেটায় ঝগড়া বাজায় আছে আর বেটাকে সে আল আদিস করেছে এখন বাপের সাথে বনে না আচ্ছা ভাই এইটা আমি একা করেছি না সকল নবীরা করেছেন কি সব নবীরা করেন নাই দাওয়াত দিলে কোথাও ছেলে মুসলমান হয়েছে বাবা মুসলমান হন নাই বাপে আর বেটায় ঝগড়া বাঁধে নাই তে এখন কোন নূতন কথা কিন্তু যদি বলেন যে শোনু দেখেন না আপেলের দোকানে যাবেন তা বলে যে এটাও নিতে পারেন আর ওটাও নিতে পারেন তা আমার এক পোতা আছে বলে দাদু এর জায়গার থেকে আমরা কিনবো না বলে কেন কিনবে না কে এটাও ভালো ওটাও ভালো দুটোকে ভালো হয় এটা সবুজ আর ওটা লাল তার সজা বুদ্ধি এটা হল সবুজ আর এটা হল লাল নিশ্চয়ই তো লাল আর সবুজের একটা পার্থক্য আছে ব্যাটা বলে এটাও ভালো আর ওটাও ভালো কিন্তু আমাদের দাড়ি পাকা হয়ে গেছে এখনো আমরা নামাজ দুটো তবুও বলি ওটাও ঠিক আর এটাও ঠিক सर छह बसर एक एटारूटे समान होते कुद्धि एत भलो हमी एट ठीक आठ बोलना बोलि के एकसंगे ठीक बला हे खाटी मोनाफेकलमत आल्लाह तला करें शोनो लोकगुल कमन এ দলেও থাকে আর ও দলেও থাকে বলে হাদিসে আছে অস্বীকার করার কোন উপায় আছে বলে ভাই আপনারা যা করেন হাদিসে আছে বলে আপনি করেন না কেন আমি করি না তা থেকে আপনারা করেন তো বলে আমরা তো করি আমাদেরকে তো আপনারা পছন্দ করেন না দেখেন তো এইটা যদি আমি করি তো এই মসজিদে আমার চাকরি থাকবে চাকরির জন্য এক রকমের আবার কেতাবে আছে যদি বলে নাই তাহলেও কিন্তু অসুবিধা যেহেতু বোখারি মুসলিম তিরমিজে আবুদাউদের বাংলা তর্জমা হয়ে গেছে কালকে বলবে এই যে কেতাবে আছে বলে হ্যাঁ কেতাবে আছে ওটা ঠিক আছে বলে আপনি যেটা করেন বলে এটাও ঠিক আছে বললো হুজুর আপনি যেটা করেন এটা ঠিক আছে বোখারি শরীফের কোন জায়গায় আছে এই তো বলি যা আপনাদের সঙ্গে কথা বললে শুধু কথা বাড়ান বলে আপনার ওটা ঠিক আছে আপনাদেরটা ঠিক আছে মুসলিম শরীফে কোন জায়গায় বোখারি শরীফ বাদ দিলাম কিন্তু এই তো আপনাদের সঙ্গে তর্ক করে পারা যায় না হলে আর এমন এক লোক তর্ক করে কোন দিন জিতে যাবে না বলে আচ্ছা ঠিক আছে বাদ দিলাম আবু আবুদাউদ শরীফ তারও তর্জমা হয়েছে छाई छवि आकार खुब शख हल्के সালামালাইকুম মরহামাক সমীকাল রোজ শুক্রবার ফুলবাড়িয়া জামে মসজিদে জুমার খুদ্ দেয়ার জন্য জোর সুপারিশ করা হল আচ্ছা আপনি ভাই এখানে মৌলানা ইউসুফ আলী সাহেব एक दावत पाठ आगामीकाल तो बुधवार ना शुक्रवार शुक्रवार तो फुलबाड़िया मस्जिदे आगामीकाल खुतबा दे दावत दिए मौलाना यूसुफ अल साहेब फुलवाड़िया खुतबा दे अपनारा कि मन करें আগামী কালকে ফুলবাড়িয়ার মসজিদে দাওয়াত দিয়েছেন সেখানে খুতবা দেওয়ার জন্য ও মসজিদে খুতবা কখনো দেই নাই তো তাদেরও একটা হক বোধ নাই। আপনাদের এখানে দিয়েছি তো তো মৌলানা ইউসুফ আলী সাহেবের দাওয়াত রক্ষা করতে গেলে আমি বলবো যে আপনার ওই মসজিদে আপনি বহু খুতবা দিয়েছেন আপনি আজ কালকে আমাদের এখানে এসে এখানে খুতবা দেন চলবে না মালান ইউসুফ আলী সাহেব আসুক তিনি এখানে খুতবা দিক যা হোক আমি মনে করি আপনাদের দাবি এখানে আমি খুতবা সত্যই দাবি। কিন্তু সেখানকার দাবিটা যদি আপনারা রক্ষা করেন তাহলে এটা আপনাদের মেহরবানি হয় আপনাদের অধিকার আর তাদের এটা আপনাদের কাছে একটা দাবি আপনারা যদি রক্ষা করেন মশলা যদি পরে হয় এবং আমাকে ছাড়ে इनशाला रहमान मौलाना यूसुफ अल्ली सहेबर दावत निल्त हमार भाईरा जरा मशवरा करें मशवरार भित पर दें ग्रहण करते राजी आय धानीखोलार तरफ मेहमान और मौलाना यूसुफ अल्ली सहेब तो एखान कार मेहमान तई तो समान जा परामर्श जो आल्ला जरूर परामर्श दी तरह दें दोआा प्रसंग शेष करा के देवें तर अंतरे भलो जेटा से जान आल्ला दें करवाड़ियर जो दावा रखते हैं তালে ইনশাআল্লাহ আমরা পরামর্শ ভিত্তিতে দাওয়ারটা রাখবো যা হোক আমি আর লম্ব করতে চাই না যে ঘর যে মসজিদে মুসলমানদের বুদ্ধ ষড়যন্ত্র করা হয় আমি আমার জীবনে প্রায় একষট্টি বাহাসে অংশগ্রহণ করেছি কিন্তু অংশগ্রহণ করতে গিয়ে আমি আহলে হাদিস মসজিদে উঠেছি আর যারা আহলে হাদিস নয় হাদিসদের বাস আর লাঠি করেছে তাদের মসজিদে এই রকমের মসজিদ আমি দেখেছি কোনো ক্লাবে নয় কোন ঘরে নয় আহলে হাদিসদের বুদ্ধে তথা কোরআন হাদিসের বুদ্ধে যদি কোন ষড়যন্ত্র করা হয় তা কিন্তু ইমাম সাহেবরা মসজিদে করে না কেন বুহারি মুসলিম তিরমিজি ইত্যাদি হাদিসের কেতাবগুলোর হাদিস মানতে যারা চেষ্টা করেন মসজিদে তাদের বুদ্ধ কেন পারেন না সকল সঙ্গে মদিনায় যান মক্কায় যান এই বাঙালিরা ওখানে গিয়ে বলেন আমাদের দেশে এক রকমের নামাজ এই মক্কায় ওই রকমের নামাজ না মক্কার নামাজ বদলাও পারেন না সেখানে পারেন এই গুটি কয়েক আহলে হাদিসদের পেছনে পারেন তাই না পারেন না যে মোদিনা এই নামাজকে বদলিয়ে দাও আমরা বাঙ্গালি চল্লিশ জন ইমাম সেখানে আছে আমি জিজ্ঞাসা করলাম বাবারা এই সৌদি আরব যে তোমরা হাদেম আছো মোয়াজ আছো মাঝে মাঝে নামাজ পড়াতে হয় না বলে হ্যাঁ হয় তো করো কি এইখানে যেরকমের নামাজ পড়ায় সেই রকমের নামাজ পড়াই আর বাড়ি যে কি করো বাড়ি যে ওই দেশে যা করে তাই করি অর্থাৎ এই বাংলাদেশে এসে বাঙালি নামাজ পড়ে আর ওইখানে গিয়ে চাকরি বাঁচাবার জন্য ওই মক্কামুদ্দিনের নামাজ পড়ে এরকমের লোকের অভাব নাই এর সাদেমান হার বলল मस्जिदे परामर्श हो मस्जिदे से मस्जिद नाम हम पीपुल्स जामे मस्जिद से मस्जिद मस्जिदे परामर्श हो जा मंच भांगते मस्जिदे परामर्शे जापुल्सर मस्जिद भांगते मस्जिदे परामर्श जमे मस्जिद भांगते मस्जिदे जे मस्जिदे मस्जिद भेजे फलार परामर्श है से हीटा कार मस्जिद والذين اتخذوا مسجدا زرارا وكفرا وتفريقا بين المؤمنين ويرصاد الذين حاربوا الله ورسوله لا تقم في ابدا اوই মসজিদে কোনদিন নামাজ পড়বে না আজ আমাদের সৌভাগ্য আমাদের এলাকায় এখানে এই মসজিদ তৈরি হবে আমরা নামাজ পড়ব আমরা দ্বিনের দাওয়াত দেব আল্লাহর নবীকে বলেন সেই মসজিদে তুমি নামাজ পড়বে লামসুদিন লাম কোরআন এবং ভিত্তি করে যেখানে মসজিদ তৈরি হবে যেখানে নামাজ হবে সেইখানে গিয়ে নামাজ পড়বে লামসজিদুন উচ্ছে আলত তাকোয়া সাকরির ভয় করে না আল্লাহকে ভয় করে বলে যে এখানে এইভাবে নামাজ যদি না পড়ি তাহলে চাকরি থাকবে না तो भय की के चाक्री मुझ्चीद। के करलो ना आल्ला के करलो मजिदी से चा चले कमी से मस्जिदे अपनी नामज पढ़ते बंदगण अपन के दीर्घ समय बोलते चाहना এই ফুলবাড়িয়ার এই মসজিদটাকে ছোট্ট করে দেখলে হবে না এটাই হচ্ছে একটা মসজিদ একটি আহলে হাদিস একটা মসজিদ একটা অগ্নিস্ফ্লিঙ্গ আগুনের ফুলকি। আগুনের ফুলকি কি বোঝেন তো ফুলকে আপনারা কি বলেন হ্যাঁ ফুরুঙ্গি ফুরুঙ্গি একটা গ্রামকে জ্বালিয়ে দিতে পারে না পারে না আহলে হাদিস একটি মসজিদ শত শত মসজিদ তৈরি করতে পারে এই বাংলাদেশে উত্তরবঙ্গে সর্বপ্রথম একটি মসজিদ তৈরি হয়েছিল আজ এই বাংলাদেশে হাজার হাজার মসজিদ ওই একটি মসজিদের তালিমের জন্য কথা বুঝতে পেরেছেন খালিজপুরে আমাদের মসজিদ ছিল না দৌলতপুরে আমাদের একটি ছোট্ট মসজিদ ছিল আজ এই মিউনিসিপাল এলাকায় একটা মসজিদের মোজাহেদের সেখানে বাইশটি মসজিদ তৈরি করেছে এই মসজিদ আল্লাহর সেই ঘর যেখান থেকে মোজাহেদ তৈরি হয় যেখান থেকে তবলিগের জামাত বের হয় যেখান থেকে দিনের তবলিগ হয় তার মার্কাজই হল এই মসজিদ বন্ধুগণ কিছু সংখ্যক লোক প্রশ্ন করে যে আপনারা মসজিদে মসজিদে যান কেন কেন মসজিদে যাই আল্লাহ নবী মোহাম্মদ রসুল বলেছেন যারা কেয়ামতের দিন এ আর ইবনে মাজার হাদিস পরে বলছি কেয়ামতের দিন সকল মানুষের জন্য ছায়া হবে কিসের ছায়া আর ছায়া যারা পাবে না তাদের মাথার উপরে থাকবে কি সূর্য এটা সবাই জানি না জানি তো তো আল্লাহর নবীর সাদ করেন্লা কেয়ামতের দিন সাত ব্যক্তির উপরে আল্লাহর আর সের না আল্লাহর ছায়া হবে কার ছায়া আল্লাহ সায়া আর সেটা বাদ দেন আল্লাহ সায়া তিনি নিজে তার বান্দাদেরকে সায়া দেবেন যাতে করে এই সূর্য তার কিরণ কোন মুসলমানের গায়ে না লাগে ইউজুল্লুম্লাহ কে তার মধ্যে একজন যে যুবক হাল্লারে আবাদক করে আমি সবার কথা বলবো না আর একজন কে ওয়ার জুলুম মাল্লা কুম কাল বুহ মাল্লা আর ওই মানুষটি যার হৃদয় বাধাছে ওই মসজিদের সাথে যে মানুষ ঘর থেকে রওনা করে মসজিদে যেতে চায় যে মানুষ তবলিকের জামাতে বের হয়ে কোন ক্লাবে যেতে চায় না কোন আশ্রয়ে যেতে চায় না যে মসজিদে যেতে চায় বরজুল কলবহু মোহ্লা কুম্বিল মাসাজিদ মসজিদে গেলে আমরা আল্লাহর সায়া পাব তাই তো তবলিগের জামাত নিয়ে আমরা কোথায় যাই স্কুলে যাই স্কুল যে যদি বলি যে হুজুর অমুক দিন আমরা জামাত নিয়ে আসবো এই স্কুল ছেড়ে দেন দেয় না দেয় অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু যে উঠি কোথায় মসজিদে এই মসজিদ তার সঙ্গে যদি হৃদয়ের সম্পর্ক রাখেন কারের সম্পর্ক রাখেন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল সায়াদান করবেন তাই যে নিজের সায়িকার যে কোনো সায়া সায় দেবেন কে আল্লাহ বন্ধুগণ তার হিব ও তার এবং এবনে বাজার যে হাদিস তা হচ্ছে এই যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে দিন শিখতে যাবে দিন দিনের তালিম শিখতে যায় এবং শিক্ষা করে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন একটা কবুল হজের সাবধান করেন অতএব আপনি এই তবলিকে জামাতে আসলে আর দিনের দাওয়াত দিলে শিক্ষা করলে আপনি এই হজের সব পেতে পারেন আপনার নিয়র অনুযায়ী স্কিলের কাজ যা হয়েছে ভাবুন এবং বুঝুন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের দায়িত্ব আমাদের একটি কাজ হতে হবে এই ফুলবাড়িয়া মসজিদে যেখানে আল্লাহর দিন আমরা স্বাধীনভাবে প্রচার করতে পারব কারো ধার ধারতে হবে না দিনের কথাগুলো নির্বিঘ্নে আমরা বলতে পারবো बंदगण अपने दर्शर एखने शेष कर दआ करबी आते असुस्थे आसे माझे बुके बता उठे अपने दावत दीब तश्किले जे जत बस पारे जान तयान यज एमर এই যারা আমরা হজ যেতে পারি নাই আমরা আল্লাহর কাছে এই সবটা আমরা হাসিল করতে পারি প্রশ্ন একটু তাড়াতাড়ি আপনি জানাজায় সালাম কয়টি এত অনেক আগে নবী মোহাম্মদুর রসুল সাল আলহিসাল্লাম এবং সাহাবায় কেরামদের সবচেয়ে বেশি হাদিস সালাম একটি যারা হজ করে এসছেন ওখানে দেখে এসেছেন এবং মুসলিমের একশত ষাটটি হাদিস গ্রহণযোগ্য নয় এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা সম্পূর্ণ যুক্তি যুক্তিসঙ্গত বুখারি শরীফের ভিতরে সাতটি একশত আশিটি হাদিস আছে যে হাদিস গ্রহণ করা যায় না সনদের দিক থেকে বলেন বোখারি শরীফ আল্লাহর কেতাবের সমান সমান তো নাকি বোখারি শরীফ কি আল্লাহর কেতাবের সমান সমান তো আল্লাহর আর কেতাবের মধ্যে কোনো জয়ীফ কথা নাই আর বোখারি শরীফের ভিতরে একটা জয়ীফ কথাও যদি না থাকে তো কেতাব দুটো সমান সমান হয়ে যায় না বন্ধগণ আল্লাহর কেতাবের পরে আল্লাহর কেতাবের সমান সমান বোখারির স্থান না আবার বোখারির পরে স্থান কোন কেতাবের মুসলিম শরীফের অতএব এটা সনদ এবং আস মা ব্যাপার অল্প অল্প হুজুর পীরের মুরিদ হওয়া কি জায়জ আছে এই সম্পর্কে কোরআন হাদিসের দৃষ্টিতে আমাদেরকে বর্ণনা করুন ভাই পীরাকি তৈরি হওয়া শুরু হয়েছে চারশো হিজড়িতে মানে এক হাজার হিজরিতে এই তরিকা কমপ্লিট হয়েছে অর্থাৎ প্রথমে কাদরিয়া তরিকা চার শত ছেচল্লিশ হিজড়িতে শুরু আর হাজার একশে হচ্ছে মোজাদ তরিকা শেষ এর তরিকার একটা তরিকাও নবী মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ আলী ওসাল্লামের সময় ছিল না অতএব কোন তরিকার মুরিদ হওয়া কোরআন হাদিসে নাই অতএব এটা বেদাত পাওয়া যায় দুনিয়াতেও কিছু যায় আল্লাহ রসুলের কথা যারা মানে আপনারা ছোটবেলায় আল্লাহর নাম পড়েছেন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু এইটা পড়েছেন না পড়েন নাই ওর ভিতরে ইয়া ওয়াহাবু আসে না নাই আসে না ইয়া ওয়াবু তো ওয়াহাব কার নাম আল্লাহ আর ওয়াহাবি মানে আল্লাহকে যারা মান্য করে তাদেরকে বলা হয় ওয়াহাবি ও কার নাম আল্লাহ নাম আর সেই আল্লাহকে যারা মানে তারাই হচ্ছে ও আর আব্দুল কাদের যারা মানে তাদেরকে বলা হয় তারা আর যারা মোয়ন উদ্দিন চিস্তি মানে তাদেরকে বলে চিস্তিয়া আর যারা আল্লাহকে মানে তাদেরকে বলা হয় ওয়াহাবিয়া ওয়াব মানে আল্লাহ সেই আল্লাহকে যারা মানে তারা হচ্ছে ও এখন আপনি চিন্তা করেন আপনি যাবেন কোন দলে। আমি দলেছি যে ব্যক্তি মুরিদ না হবে। সে নাকি বেহেস্তে যাবে না কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করুন ভাই যে ব্যক্তি পীরের মুরিদ হবে এই ব্যক্তির জন্য আল্লাহ তালা কোন বেহে করি রাখেন নাই সুরে জুমার आयाते आल्ला तो बहु दूर कथा जगह देवें जुमर दु नम्बर आयात अल्लाह तला करें कज्ज एर मिथ्युक अतए पीर তার হাতে যারা মুরিদ হবে তারা কার সাথে উঠবে পীরের সাথে উঠবে আলমার এই পীর হাতে হাত দিয়ে হাত যারা দিয়েছে তারা ওই পীর সাহেবের সঙ্গে উঠবে আর যারা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ কে মেনেছে কেবল মাত্র তারাই नबिर पे थी नूर तीन तयरी सलम का मत मानुषि नबी हन आल्ला नबीओ मटर तैर पार्थक्य हाल्लाल नबी का ही, ही नाजरजे ना जरा जाल्लार नबी नूर तैयारी मिथ्या पवित्र कुर आन सही हदीस व्यतीत अन्न को विधान मान की फसिर शरीफ समूह मान कि शामसुर रहमान सहेब चमत्कार बंदुगण आल हादीस हादीस तफसि पार्थक्य आरए आलफर खान मध्य আল্লা তালা নিজে বলেন যে হে দুনিয়ার মানুষ আমার এই কোরআনের তফসির করতে হবে না আমি নিজে তফসির করে দিয়েছি ওয়ুফির সুরায় ফরকান এই আমি কোরআন দিয়েছি অনেক মানুষ তোমাদের তফসির করে উল্টা মানতে হবে। তফসির পাবো কোথায় আল্লাহর কোরআনের তফসির হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা হাদিস আল্লাহর তফসির কোনটা যেমন আয়াতের তফসিরে আয়াত আছে তেমন এই কোরআনের তফসির কে রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের হাদিস এখন কোন তফসির যদি কোরআনের বিপরীত হয় আর কোন তফসির যদি হাদিসের বিপরীত হয় সেটা তফসির নয় সেটি হচ্ছে বিভ্রান্তি সেই তফসির আমরা মানি না আমরা তফসির মানি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও रुकु, देर रुकु करो सुरा बा कारा प्रश्न हम आयापर्य की देख प्रश्न खुब सुंदर अल्लाह रुकुकारी संगे रुकु करो তাহলে বোঝা গেল আল্লাহ হুকুম করেছেন রুকু করার কার সঙ্গে রুকুকারীদের সঙ্গে রুকু করার হুকুম করেছেন এই তো এইটা शाहबाद हुकुम कर प्रथम कि बांगाली ना साहबारा विषय बुझते हैं अल्लाह तला हुकुम करबी के और তাই না তাহলে বোঝা যায় ভালো করে বোঝেন তাহলে বোঝা যায় আর নবী আছে সাহাবা আছে। নবীকে আর নবীর সাহাবাদিগকে তাদের সঙ্গে রুকু করতে বলেছেন এটা কি ঠিক হবে তাহলে আল্লাহর নবী এবং সাহাবাদেরকে রুকুকারীদের সঙ্গে রুকু করতে বলেছেন এটা নয় ওই রুকুকারী তাহলে কারা হয় দীর্ঘ করতে চাই না একটু সুরায় বাকার এটা তেতাল্লিশ নম্বর আয়াত বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে শুরু হয়েছে বন ইসরা বন ইসরায়েল তো মুসলমান তাই না ইহুদি প্রথম বলা হচ্ছে যারা রুকু করে তাদের সঙ্গে বলা হচ্ছে আল্লাহর নবী মোহাম্মদের সঙ্গে রুকু করতে বনিস বলা হচ্ছে যে সাহবায়ের সঙ্গে নামাজ পড়তে ব্যাপারটা বুঝতে পেরেছেন আগে কালকে আমি আছি কোরআন শরীফের বানিয়েছে যে হে আহলে হাদিসরা তোমরা হানফিদের পেছনে নামাজ পড়ো বলে না অনেক সময় এটা আল্লাহর নবী এবং সাহাবাদের রুকুর হয়েছে। যে তোমরা তোমাদের ওই নামাজ ছাড়ো তোমাদের ওই জামাত ছাড়ো ওই রকমের নামাজ চলবে না তোমরা আল্লাহ নামাজ পড়ে সাহাবারা যেভাবে নামাজ পড়ে তারা যেভাবে জামাতে শরিক হয় তোমরা তাদের জামাতে শরিক হও তার মানে রসুলের জামাত যেখানে আমিন আসতে বলা হয় সেইখানে শরিক হও তাই না ও আচ্ছা রসুলের নামাজ যেখানে রফুলিয়া হয় না সেই নামাজের নামাজ আল্লাহ নবী শিখিয়েছেন সকল হাদিসের কেতাবে আছে ওয়ার কাউ মার রা কাইন মানি হে আহালে হাদিসরা হানাফিদের পিছনে নামাজ পড়ো নয় হানাফি দল তৈরি হয়েছে চার শত হানাফি দল কত হিজড়িতে তৈরি হয়েছে সৃষ্টি হচ্ছে চারশো হিজড়িতে আর ওয়ার্কআ মার রা যদি তার পরে না হয় তাহলে হানাফিদের সঙ্গে নামাজ পড়ে অর্থ কেমন করে করা যায় কথা বুঝতে পেরেছেন যাক আর তুমি বলুন আমার কথা আছে এক প্রশ্ন লিখে দিন মুখ মৌকিক এইটা তো আচ্ছা এত এখন পুরাতন মসজিদে হারামে জমার দিন আজান কয়টা হয় এবং মসজিদে নবাবিতে আজান কয়টা হয় বন্ধুগণ মসজিদে নবাবি এবং মসজিদে হারামে একটি আজান হয় তার পাঁচ মিনিট পর আর একটা আজান হয় জমার দিনে প্রথম আজান হয় তার মিনিট পাশের পরে আমি অনেক চেষ্টা করেও চার রেকাত কেন দুই রেকাত নামাজ সুস্থ পড়তে পারি নাই এরপর আর একটা আজান হয় তো মসজিদে নবাবিতে এবং মসজিদে হারামে হয় আর সৌদি আরবের কোন জাগাতে এই রকমের দুটো আজান হয় না এখন যারা দুই আজান নিয়ে লড়াই করে না তারা বলে কি হারামে দুই আজান হয় আমরাও সেই রকমের দুই আজান দেব পারলে মসজিদে হারামে যে রকমের হয় ওই রকমের দিয়ে দেখেন না মজাটা কেমন হয় মসজিদে হারামে যেভাবে আজান দেয় আমরা সেভাবে আজান দেই না কেন সয়ান নবী মোহাম্মদুর রসুল্লা আলাইসাল্লাম সেইভাবে আজান দেন নাই মসজিদে নবাবিতে ওই আজানটি আল্লাহ নবী দেন নাই মসজিদে হারামে আল্লাহ নবী নামাজ পড়েছেন ওই আজান দেন নাই এই আমরা দেই না এটা হচ্ছে আমাদের সোজা উত্তর আমি তাদের কাছে জিজ্ঞাসা করেছি আল মোজেল্লাতে লিখিত প্রশ্ন করেছি কোনো উত্তর দেয় না এপনারা করেন কেন এইটার হাদিসটা কি এইটার দলিলটা কি দিন তারা বলল না আজ এর দলিল হজরত ওসমানের আজান কোনো দিন তারা বললো না বলে যে তুর কীরা ওটা চালু করে গেছে আমরা কোরআন হাদিস মোতাবেক চলতে চাই এই জন্য এই আজানটা আমরা দেই না এটা তো বহু প্রশ্ন দেশে ভাবে দেখুন দোয়া আস্তেও করা যায় দোয়া জোরেও করা যায় রসুল সাল্লাহ আলিহি জয়েশ যে সকল বাহিনীকে বাইরে পাঠাতেন তাদের জন্য দোয়া করতেন সকলকে নিয়ে আবার রসুসলাম গোপনেও দোয়া করতেন এই দোয়া প্রকাশ্য এবং গোপনে সকলকে নিয়ে অবস্থা বিশেষে হাদিস আছে সাহাবাদেরকে মুতার যুদ্ধে পাঠালেন দোয়া সেখানে প্রকাশ্য করেছে সাহাবাদেরকে পাঠালেন হাজরতে ওসামা বিন জায়দকে সামনে রেখে সকলকে ডেকে এনে দোয়া করলেন মসজিদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল ইয়ার রসুল আল্লাহ বৃষ্টি নাই মনে মনে দোয়া করেন নাই সেখানে জোরে দোয়া করেছে আবার বৃষ্টি বেশি হয়ে গেছে নালিশ করলে আবার রসুল ইসলাম জোরেই দোয়া করলেন জোরেও আছে আর আসতেও আছে অবস্থা বিশেষে কোরআন এবং হাদিসের নিরিখে আমরা করতে পারি ইজতেমার সময় যাদেরকে আমরা বের করে দেই তারা একদল আল্লাহর দিনের পথে বেরিয়ে যায় কিনা जा तो तर दोरी तबुकर जुदर संगे जो दो आई दोर संगे मिल है अतए जोरे आते दलबद्ध होते आवते सऊदी आरबा जेटा निषेध करो पृथक एक व्यक्ति दोर सकल मिले दोआा करें আর এখানে আমরা জামাতের জন্য দোয়া এই সম্পর্কে হাদিস আছে কিন্তু ব্যক্তি বিশেষের জন্য আলাদা হাত তুলে ধোয়া হয়েছে এই ধরনের কোনো হাদিস আমার জানা নাই তবে যদি ক্রমশ আমরা এই দোয়াটা হাত না তুলে করার চেষ্টা করি তাহলে হবে সবচেয়েতে বেশি আখরাব ইলা সুননা আল্লাহ নবী জামায়াতবদ্ধ লোকের জন্য দোয়া করেছিলেন কিন্তু হাত তুলেছেন এই রকমের কোনও আমাদের সহযোগিতা করতে হবে মাত্র প্রশ্ন করে পালিয়ে গেলে চলবে না আমি দোয়া করি আল্লাহ তাহলে আমাদের সকলকে কোরআন এবং সন্না এবং ইসলাহে আমলের তৌফী দান করুন العظيم